ইমরান ইব হুসাইন আল হুজাই ওয়াদেরতাল আনহু বলেছেন যে আল্লাহ রসুল সাল্লা আলসালাম এক ব্যক্তিকে জামাতে সালাত আদায় না করে পৃথক দাঁড়িয়ে থাকতে দেখলেন তিনি লোকটিকে ডেকে বললেন হে অমুক তুমি জামাতে সালাত আদায় করলে না কেন লোকটি বলল হে আল্লাহর রসুল আমার গোসলের প্রয়োজন হয়েছিল কিন্তু পানি নেই তিনি বললেন তুমি পবিত্র মাটির ব্যবহার অর্থাৎ তাইমুম করবে তাই তোমার জন্য যথেষ্ট